উপলক্ষে বিশেষ লেকচার সিরিজটি আলহ রসুল ইমাবাদ আজকের পর্ব আল্লাহর কাছে ব্যাকুলতা গত পর্বে আমরা আলোচনা করছিলাম আল্লাহর ইবাদত করার জন্য আমাদের তীব্র আন্তরিক ইচ্ছা থাকতে হবে কারণ ইবাদত হচ্ছে আল্লাহ সাথে সাক্ষাৎ আর আল্লাহর সাথে সাক্ষাতের জন্য আমাদের উপযুক্ত প্রস্তুতি নিয়ে অগ্রসর হতে হবে মুসা আল্লাহ ইসলামের সাথে আল্লাহ তালার সাক্ষাৎ একটি ঘটনা কোরআনে উল্লেখ করা আছে সেই ঘটনা যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি তাহলে দেখা যাচ্ছে আল্লাপাক কোরআনে বলছেন মুসা আলাহ ইসলাম আল্লাহকে উদ্দেশ্য করে বলেন হে আমার রব আমি তাড়াতাড়ি আপনার কাছে এলাম যাতে আপনি আমার উপর সন্তুষ্ট হন সোরা তোহা আয়াত চুরাশি আর এটাই আমাদের আজকের আলোচনার বিষয় ফিরাউনকে ধ্বংস করার পর আল্লাহ তালা মুসাই আল্লাহ সাল্লাম ও বনিয়া ইসরায়েলের জন্য একটি স্থান ও সময় নিবাচন করে দিলেন আর সে অনুযায়ী আল্লাহআালাহ মুসা আলাহিসাল্লামের সাথে দুর পাহাড়ের নিচে কথা বললেন কারণ মুসা আল্লাহ সাল্লাম আল্লাহআালাহকে দেখতে চেয়েছিলেন আর এখানেই মুসা আল্লাহ সাল্লামকে তাওরাতো দেয়া হয় তিনি তার ভাই এবং নবী হারুন আলাহিসাল্লামকে বনী ইসাল্লার সাথে রেখে যান আল্লাহর সাথে সাক্ষাৎের সময় যত ঘনি আসছিল মুসা আল্লাহ গন্তব্যের দিকে দ্রুতই এগিয়ে যাচ্ছিলেন মুসা আলাহিস্লাম কিন্তু তাড়াহারো না করে ধীরে সুস্থ এগুতে পারতেন কিন্তু এটা ছিল আল্লাহর সাথে সাক্ষাৎ এই সাক্ষাৎ কোন ভাবেই মিস করা সম্ভব ছিল না আর মুসাই আল্লাহর সাথে সাক্ষাতের জন্য তার সাথে কথা বলার জন্য ব্যাকুল ছিলেন উৎকৃত ছিলেন আপনার কাছে দৈনিক বার আল্লাহর সাথে সাক্ষাতের সুযোগ আছে শুধু তাই নয় রমাদানের প্রতিটা মুহূর্তই আল্লাহর সাথে সাক্ষাতের সুবর্ণ সুযোগ আপনি এই সুযোগের প্রতি গাফিলতি করতে পারেন আগ্রহ নিয়ে দ্রুত এগিয়ে আসতে পারেন আবার এই সাক্ষাৎ একেবারেই বাতিল করে দিতে পারেন সবই আপনারই সিদ্ধান্ত তো কি কারণে মুসা আল্লাহাম আল্লাহর সাথে সাক্ষাতের জন্য উদ্রীপ ছিলেন কারণ আল্লাহর সাথে সাক্ষাত মুসা আল্লাহামের জন্য ছিল অত্যন্ত আকাঙ্ক্ষিত তিনি আলাহ ইসলাম আল্লাহর ইবাদত করতে অনেক পছন্দ করতেন আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহর প্রতি আপনার আকাঙ্ক্ষা ভালোবাসাকে তীব্রভাবে উজ্জীবিত করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইবাদত করে আনন্দ পাবেন না কেউ যদি কারো ভালোবাসার প্রত্যুত্তরে তীব্র আবেগ ও ভালোবাসা ভালোবাসাবিহীন আচরণ করে তার সেই আচরণে কোন যদি আকাঙ্ক্ষাই না থাকে তাহলে এই আচরণ শীতল ভালোবাসা সস্তা ভালোবাসা আপনার প্রধান কাজ আপনার ইবাদত এই ইবাদাতের মাঝে আপনি আল্লাহর প্রতি আপনার আবেগ তীব্র ভালোবাসা আর আকাঙ্ক্ষা ঠেলে দিবেন যাতে করে আপনি ইবাদত করার সময় অত্যন্ত আনন্দ অনুভব করেন এখন দেখা যাক আল্লাহর প্রতি আমাদের আশা আকাঙ্ক্ষা আর ভালোবাসার মধ্যে কেন দুর্বলতা দেখা দেয় সময় সাথে সাথে আপনার আমার অন্তরের উপরে রায় পরে যায় আল্লাহ বলেন আলা কখনো নয় বরং তারা যা করেছে তাই তাদের অন্তরে মরিচা ধরিয়ে দিয়েছে সুরা মুতা আয়াত চৌদ্দ রান কি রান হলো ছোট ছোট কালো বিন্দুর মতো দাগের মতো প্রতিবার গুনাহ করার পর গুনাহকারীর অন্তরে একটি করে রান পড়ে যারা তবা করে তাদের অন্তর থেকে এই কালো দাগ মুছে যায় আর যারা তবা করে না এই দাগগুলো তাদের অন্তরকে কালো কয়লার মতো করে দেয় রমাদান হচ্ছে অন্তর থেকে এই রানকে মুছে ফেলার উৎকৃষ্ট সময় গুনাহের কারণে আমাদের অন্তরে যে কালো আস্তরণ পড়েছে তা মুছে ফেলতে হবে আল্লাহ আল্লাহাল্লাহর প্রতি আমাদের আকাঙ্ক্ষাকে পুনরুজ্জীবিত করতে হবে হতে পারে গুনাহের দরুন আজ আমাদের অন্তর প্রায় মৃত কিন্তু মৃত অন্তরকে জীবিত করা সম্ভব গুনাহের কারণে অন্তরে যে কালো আবরণ পড়েছে সেটাও পরিষ্কার করা সম্ভব তাহলে কিভাবে আমরা আল্লাহর প্রতি আমাদের আকাঙ্ক্ষা আর ভালোবাসা পুনরুজ্জীবিত করতে পারি এজন্য আমরা বেসিক্যালি চারটি পদক্ষেপ গ্রহণ করতে পারি এক কোরআনকে অন্তরে ধারণ করা কোরআন তিলাওয়াত করুন এর অর্থ বুঝুন অর্থ নিয়ে ভাবুন কোরআন তিলাওয়ের মাধ্যমে আল্লাহর নাম ও গুণাবলী বুঝার চেষ্টা করুন আরবি না বুঝলে কোরআনে অর্থ পড়ুন তাফসির পড়ুন তাফসির ইবনে কাসির পড়ুন তাফসির ইবনে কাসির অনুদিত হয়েছে এটা আমাদের জন্য এক বিরাট অর্জন তারাবদ্ধ হয়ে আছে আমাদের অন্তর কোরআন বুঝতে হলে আগে এই তালা ভাঙতে হবে আল্লাহ বলেন তবে কি তারা নিয়ে গভীর চিন্তা করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ সুরা মোহাম্মদ আয়াত ২৪। এই আয়াতটিতে আসলে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা হয়নি বরং এর মাধ্যমে কিছু জানানো হয়েছে এই আয়তে বলা হয়েছে যে তারা কোরআনকে বুঝতে পারে না কারণ তাদের অন্তর তালাবদ্ধ কোরআন তেলাওয়াতের সময় কোরআনের ব্যাপারে অসচেতন অমনোযোগী থাকবেন না কোরআন তেলাওয়াত আল্লাহর প্রশংসা করাও বেশ সহজ কিন্তু আপনার মন হয়তো যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে আপনার মনকে কোরআনের দিকে আল্লাহর দিকে স্থির রাখাই হচ্ছে কঠিন আল্লাহ তাহলে বলেন আর আপনি আনুগত্য করবেন না যার মনকে আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি সুরা কাহাফ আয়াত নাম্বার আটাশ আল্লাহ তাদের আনুগত্য করতে কেন নিশ্চিত করলেন যাদের অন্তর আল্লাহর স্মরণ থেকে গাফেল কারণ সিকির অনেকেই করে কিন্তু খুব কম বান্দাই জিকের সাথে সাথে নিজের অন্তরকে আল্লাহ স্মরণের সাথে মগ্ন রাখতে পারে আসুন আমরা একটি উৎকৃষ্ট উদাহরণ দেখি কিভাবে কোরআন পড়তে হয় এই উদাহরণে আমরা দেখব কিভাবে কোরআনের একটি আয়াত আবু দাহদা রাজিয়াল্লাহু আনহুকে উজ্জীবিত করেছিল এমন যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে সুরাবাকারা আয়াত দুশো পঁয়তাল্লিশ আল্লাহকে ঋণ দেবে কে কেছ এমন যে আল্লাহকে ঋণ দেবে আবু আবুদাহদা রাজিয়াল আনহু আয়াত শুনে নবী সাল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আমাদের থেকে ধার চাচ্ছেন নবী সাল্লু আলাহ আসাল্লাম বললেন হ্যাঁ আবুদাহদার রাজি আল্লাহ আনহু বললেন ইয়া রসুল্লাহ আপনার হাতটি দিন আমি কথা দিচ্ছি আমার খেজুর বাগানটি ধার দিব আবু দাহদা রাজি আল্লাহ খেজুর গাছ সমৃদ্ধ সবচেয়ে ভালো খেজুর বাগানটি দিয়ে দিলেন তার অনেকগুলো বাগান ছিল। তিনি ছিলেন তিনি তার উত্তম বাগানটিতে গেলেন কোন বাগানটিতে জানেন যেখানে তিনি তার পরিবারকে নিয়ে থাকতেন সেখানে গিয়ে তিনি তার স্ত্রীকে বললেন সবকিছু গুছিয়ে নাও আমরা এই বাগান থেকে চলে যাচ্ছি এই বাগান এখন আর আমাদের নয় কারণ এই বাগানটি আমি উত্তম ঋণ হিসাবে আল্লাহকে দিয়েছি কি মনে হয় তার স্ত্রীর প্রতিক্রিয়া কেমন ছিল তার স্ত্রী অভিযোগ করেছিলেন বলেছিলেন কেন কি হচ্ছে এসব আমি বলবো না যে তিনি কোনো অভিযোগই করেননি কিন্তু তিনি উঠে দাঁড়ালেন এবং তার বাচ্চাদের হাত ধরলেন তিনি বুঝলেন যে এই বাগানটি উত্তম ঋণ হিসাবে আল্লাহকে দিয়ে দেয়া হয়েছে তাই এর মধ্যে যা আছে সেগুলো আর তাদের নয় কাজেই তিনি বাচ্চাদের হাতে যে খেজুরগুলো ছিল এমন কি বাচ্চাদের মুখে যা খেজুর ছিল তাও বের করে রেখে দিলেন এবং বাচ্চাদের নিয়ে বাগান থেকে বের হয়ে গেলেন আল্লাহর প্রতি আশা আকাঙ্ক্ষার প্রকৃত অর্থ হচ্ছে আল্লাহর কথা বোঝা কোরআনকে বোঝা কাজেই কোরআনে যে আদেশ নিষেধ আছে তা মেনে নেওয়া এবং বাস্তবায়ন করার মধ্যে আমাদের মধ্যে কোনো ধরনের ইতস্তত ভাব বাধা সৃষ্টি হওয়া উচিত নয় যখন নবী কথা শুনলেন তিনি বলেন প্রতিদাহা হল খেজুরের বিরাট বাগান আবুদাহদার রিয়াল্লাহ আনহুর জন্য জান্নাতে এমন অনেকগুলো বাগান আছে দুই আল্লাহর অনুগ্রহ ও অনুদান স্মরণে রাখা অন্তর থেকে কালো আবরণ দূর করে আল্লাহর প্রতি আশাকাঙ্ক্ষা বৃদ্ধির দ্বিতীয় উপায় হচ্ছে আল্লাহ প্রদত্ত অফরন্ত ন্যায়ামত এবং রহমতকে স্মরণ করা মানুষের একটি সহজাত প্রবণতা হল সে যার দ্বারা উপকৃত হয় তাকে পছন্দ করে এটা আল্লাহ তালাই মানুষের মধ্যে দিয়েছেন মানুষকে কেউ যদি তার একটি ফুলের তোরা দেয় বা চাকরি পেতে সাহায্য করে তাহলে সেই উপকারীর প্রতি কৃতজ্ঞ থাকে তার প্রশংসা করে অনেক সময় এর থেকে ছোট ব্যাপারও মানুষ তার প্রতি কৃতজ্ঞ হয়ে যায় আবার কখনো কখনো বা এর থেকে বড় ব্যাপারে কিন্তু আল্লাহ তো মানুষকে সবার থেকে বেশি কিছু দিয়েছেন এবং তিনি এমন সব নিয়ামত দেন যা আর কেউ কোনো মানুষ তাকে দিতে পারে না শ্রবণ শক্তি চেহবা দৃষ্টিশক্তি আকাশ পৃথিবী রাত দিন এগুলোর ব্যাপারে কোরআনে অনেক আয়াত আছে আপনার কি মনে হয় কোরআনে আল্লাহর অনুগ্রহ নিয়ে এত আয়াত করে আল্লাহ আর আল্লাহর অনুগ্রহের ব্যাপারে আপনি যত বেশি জানবেন যত বেশি অনুধাবন করবেন আল্লাহর কাছে সুক্রিয়া প্রকাশের ইচ্ছা আপনার মধ্যে তত বেশি প্রবল হবে প্রত্যেক দিন আপনার এবং আপনার পরিবারের উপর আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করুন আর আপনার চারপাশে এমন সব মানুষদের দেখুন যাদের কিছুই নেই এভাবে দেখুন আর চিন্তা করুন আল্লাহর নিয়ামতের কথা ভাবুন এভাবেই আপনার ভিতরে আল্লাহর প্রতি ভালোবাসা আর আকাঙ্ক্ষা উজ্জীবিত হবে সুক্রিয়া করুন আলহামদুলিল্লাহ আমি ঘুম থেকে নির্বিঘ্নে উঠলাম যখন অনেকেই কারাগারে বন্দি অনেকেরই ওপর বর্ষণ হচ্ছে আলহামদুলিল্লাহ আমি ঘুম থেকে নিজ বাসায় নিরাপদে উঠলাম আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি আল্লাহ আজ সারাদিন চলার জন্য আল্লাহ আমাকে দিয়েছেন। একটি যে ব্যক্তি নিজ ঘরে ঘুম থেকে নিরাপদে এবং সুস্থভাবে ভাবে উঠল এবং এমন ভাবে উঠল যে তার কাছে ওই দিনের জন্য রিজিক আছে তবে সে যেন দুনিয়ার সকল কিছুই পেয়ে গেল তিন অনুতাপ ও তওবা প্রথমত কোরআনকে অন্তরে ধারণ করা দ্বিতীয়ত আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করা তৃতীয়ত অতীতে যে সময় নষ্ট করেছেন তার ব্যাপারে অনুতপ্ত হয়ে নিজের অন্তরকে জীবিত করে তোলা যে সময় চলে গিয়েছে যখন আল্লাহর ইবাদত করা হয়নি যে সময় পাপে অতিবাহিত হয়েছে তার জন্য অনুতপ্ত হতে হবে আর এতটাই অনুতপ্ত হতে হবে যাতে আল্লাহর ইবাদতের প্রতি আশা আকাঙ্ক্ষা পুনরুজ্জীবিত করতে পারি অনুতপ্ত হওয়ার পর তবা করার পরে অতীত অধ্যায়কে বাদ দিয়ে নতুন করে সবকিছু শুরু করতে হবে এখন লক্ষ্য হবে অতীতে যে ঘাটতি রয়ে গেছে তা পুষিয়ে নেয়া আগের যে কোনো সময় হচ্ছে নিজেকে ভালোভাবে গড়ে তোলা অন্য যে কারো থেকে ভালো হওয়া চার অগ্রজদের মনে রাখা দক্ষেপ হচ্ছে সালাফদের কথা স্মরণ রাখতে হবে যাতে করে সালাফদের আদর্শ অনুসরণ করতে পারেন তাদের সাথে এটা আপনার মনে এমন এক অনুভূতি করবে যা আপনাদের তাদের সাথে প্রতিযোগিতা করতে উদ্বুদ্ধ করবে আল্লাহ বলেন তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে আলে ১৩৩। তিনি বলেন তোমরা অগ্রণী হও তোমাদের রবের ক্ষমার আশায় সুরা আল হাদিদ আয়াত একুশ এবং তিনি আরো বলেন প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক সুরা জান্নাতের বিভিন্ন স্তরের জন্য আপনাকে প্রতিযোগিতা করতে হবে আল্লাহর প্রতি আশা আকাঙ্ক্ষা ইমানের জন্য জ্বালানি স্বরূপ এটাই আপনাকে খুশি মনে আগ্রহ নিয়ে আল্লাহর ইবাদত করতে উদ্বুদ্ধ করবে যখন ইবাদতের প্রতি আগ্রহ কমে যায় আল্লাহর প্রতি আশা আকাঙ্ক্ষা কমে যায় তখন আপনার চূড়ান্ত গন্তব্যের কথা স্মরণ করুন যা হচ্ছে জান্নাত আর এই গন্তব্য তো সেই সকল মুমিনের যারা আল্লাহর উপর আশা আকাঙ্ক্ষা রাখে এই হাদিসটি মনে রাখবেন আমি যে হাদিসটি বলছি সেটা আপনার মনে গেথে রাখুন আপনার কম্পিউটারের সামনে আপনার বাসায় রুমে লাগিয়ে রাখুন মোট কথা এই হাদিসটি কখনো যেনক অন্তর থেকে মুছে না যায় সাহিব মুসলিমের রাসুল্লাহ বলছেন যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাদেরকে বলবেন তোমরা কি আমার কাছ থেকে আরো কিছু চাও জান্নাতে সবাই আনন্দ এবং উচ্ছ্বাসে পরিপূর্ণ থাকবে আল্লাহ বলেন এদিন জান্নাতবাসীরা আনন্দে মগ্ন থাকবে সুরাইয়াসিন আয়াত পঞ্চান্ন তখন তারা বলবে আপনি কি আমাদের মুখমন্ডল উজ্জ্বল করে দেননি আপনি কি আমাদের জান্নাতে প্রবেশ করাননি এবং জাহান্নাম থেকে মুক্তি দেননি আল্লাহ তাদের চোখের উপর থেকে পর্দা তুলে নেবেন এবং আল্লাহকে দেখতে পাওয়ার তুলনায় তারা এ পর্যন্ত যা পেয়েছে তা তো কিছুই নয় আল্লাহর ওপর আসা আকাঙ্ক্ষা রাখুন আল্লাহর সাথে সাক্ষাৎ করার আকাঙ্ক্ষা করুন জান্নাতে আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা করুন জান্নাতুল আশা রাখুন যাতে করে আল্লাহর সিংহাসন আপনার প্রাসাদের ছাদ হয় এই রমাদানে আপনার হবে আল্লাহর সিংহাসন যেন জান্নাতে আপনার ছাদ হয় আপনার ছাদের উপর আল্লাহর সিংহাসন থাকে এবং আপনার পাশে আপনার প্রতিবিশে হিসাবে আপনি যেন ওয়াসিলার সবচেয়ে নিকটে থাকেন আপনি যেন আবহাওয়ার উমার ওসমান আলী খালিদ আবু উবায়দা আইসা খাদিজা উম্মে সালামা সাফিয়া রাজিয়াল আনহুম আজমাইনদের প্রতিবেশী হন এইভাবেই আপনি আল্লাহর প্রতি আশা আকাঙ্ক্ষা অর্জন করুন পরিশেষে বলা যায় আল্লাহর প্রতি আকাঙ্ক্ষা উজ্জীবিত করার সময় আপনার সামনে অন্তরের অনেক ফিতনা এসে উপস্থিত হবে এ ব্যাপারে আমরা সব সময় বলে থাকি আর এই ফিতনা হচ্ছে চাকরি जीवन संगी मध्यून करना डब्ल्यू डब्ल्यू डब्ल्यू www.facebook.com ডব মিডিয়া অথবা ইউট্যুব চ্যানেল ডব ডবল মিডিয়া